জাহান নামের অধিবাসীদেরকে আলাদা করো কারণ মানবজাতির জাতির এক অংশ জাহান নামে এবং অপর অংশ জান্নাতে প্রবেশ করবে তাই আল্লাহ সহ্লাহ পুরো মানব জাতির পিতা আদমকে বলবেন যে তার বংশধরদের মধ্য থেকে জাহান নামের অধিবাসীদেরকে আলাদা করতে কিন্তু আদম জানেন না কারা জাহান্নামী তাই তিনি জিজ্ঞাসা করবেন কারা জাহান্নামের অধিবাসী আমার বংশধরদের মধ্যে কি পরিমাণ অংশ জাহান নামে প্রবেশ করতে যাচ্ছে আল্লাহ সোহম্মদ্লাহ তাকে বলবেন প্রতি হাজারের মধ্যে নয় জন প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো জন জাহান নামে প্রবেশ করবে এবং যখন রাসুল্লাহ সাল্লাহাম এই হাদিসটি তাদেরকে বর্ণনা করছিলেন এটা সাহাবাদের জন্য তাদের হৃদয়ে এক মারাত্মক আঘাত ছিল প্রচন্ড একটা শখ ছিল তাদের অন্তরে এবং রাসুদুল্লাহ সাল্লাম তাদের চেহারা দেখে এই বিষয়টি আজ করতে পেরেছিলেন প্রতি এক মানুষের মধ্যে নয়শো জন জাহান নামে প্রবেশ করবে এবং সাহাবাদের হৃদয় ছিল অত্যন্ত সংবেদনশীল যখন তারা এই হাদিসটিকে শুনলেন তাদের চেহারা রং পরিবর্তন হয়ে গেল তারা নিশ্চুপ হয়ে গেলেন সুযোগ এতই ক্ষীণ এরপর রসদুল্লাহ সাল্লাহিস্লাম তাদেরকে বললেন ইয়াজুজের মধ্য থেকে হবে নয়শো নিরানব্বই জন আর তোমাদের মধ্য থেকে হবে একজন রসদুল্লাহ সাল্লাহাম অন্য আরেকটি হাদিসে বলেন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 অর্থাৎ তারা সংখ্যায় অধিক হবে এ কারণে প্রথমে উল্লেখিত হাদিসটি হাদিস থেকে বোঝা যাচ্ছে কারণ অধিবাসীদেরকে আলাদা করতে আরেকটি সহি হাদিস যেখানে ইয়াজুজ মাজুজের কথা বলা হয়েছে হাদিসটি সহি মুসলিমে রয়েছে ইসা আলাহি কর্তৃক তাজ্জালের মৃত্যুর পর আল্লাহ সুমাত ইসা আলাহি ইসাল্লামের কাছে পাঠাবেন আমার সৃষ্টি হতে এমন এক জন সমষ্টি বের হয়েছে যাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে সক্ষম নয় তাই তুমি আমার বান্দাদেরকে নিয়ে নিরাপদে তুর পর্বতে চলে যাও তুর ফিলিস্তিনে অবস্থিত ব্যাপারে ইসা আলাহ সাল্লামকে সতর্ক করে দেবেন ইসা আলাহিসাল্লাম সকল বিশ্বাসী সকল বিশ্বাসীদেরকে নিয়ে মোমিন বান্দা মুসলিমদেরকে নিয়ে জেরুজাল এবং ফিলিস্তিনে সেখানে থাকবেন লুকিয়ে থাকবেন এরপর ইয়াজুজ মাজুজ দলে দলে প্রতিটি ইউটু স্থান থেকে পঙ্গপালের মতো নেমে আসবে এবং তাদের প্রথম ব্যক্তি যখন টাইবেরিয়াস রদের পাশ দিয়ে যাওয়ার সময় পানি পান করবে এবং এই হ্রদটি টাইবেরিয়াস্তিনে অবস্থিত শেষ ব্যক্তি যখন সেই রদের পাশ দিয়ে যাবে সে বলবে যে এখানে মনে হচ্ছে সময় পানি ছিল অর্থাৎ তারা সংখ্যা এত বেশি হবে যে তারা সম্পূর্ণ লেকের পানি পান করে শেষ করে ফেলবে এরপর আসল্লা সাল্লা সাল্লাম বলেন যে ইসা আলা এবং তার সাথীগণ দ্বারা অবরুদ্ধ হয়ে পড়বেন আটকা পড়ে যাবেন তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হবে অবরোধ করে ফেলা হবে এবং তাদের অবস্থা এতটাই শোচনীয় হবে এবং তার সাথীদের অবস্থা মুসলিমদের অবস্থা এতটাই শোচনীয় হবে যে তাদের নিকট খাদ্য সংকট দেখা দিবে এবং একটি সারের মাথা একশো দিনারের চেয়েও বেশি প্রিয় হবে একশো দিনের চেয়েও বেশি কাম্য হবে ফুল্লাহ সাল্লামের সময়ে এই একশো অনেক মূল্যবান সম্পদ ছিল খাদ্য সংকটের কারণে একটি সারের মাথা সেই সময়ে একশত দিনারের চেয়েও বেশি মূল্যবান হয়ে পড়বে অথচ আমরা অনেকেই এই অংশটি সারের মাথা না খেয়ে ফেলে দেই। এরপর ইসা আলা ইসলাম এবং তার ষাঠিগণ আল্লাহ নিকট দোয়া করবেন এবং আল্লাহ সুমদাহ তাদেরকে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেওয়ার জন্য এক প্রকার কীট পতঙ্গ পাঠাবেন যেগুলো এসে ইয়াজুজ মাজুজদের ঘাড়ে আক্রমণ করবে এবং তারা সকলে একযোগে মৃত্যুবরণ করবে দুটি সম্প্রদায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু এর এরপরও সমস্যা যাবে ইসা আলাহিসাম এবং তার সাথীগণ যখন সমতলে নেমে আসবেন তারা পৃথিবীর সর্বত্র এখানে সেখানে ইয়াজুজদের মৃত দেহ এবং সেগুলো থেকে পচনের গন্ধ পাবেন দেহ অবশেষ এমনভাবে ছড়িয়ে পড়বে যে সারা পৃথিবী দূষিত হয়ে পড়বে অর্থাৎ ইয়াজুজ মাহাজ জীবিত কিংবা মৃত উভয় অবস্থাতেই মুসলিমদের জন্য একটা ক্ষতির কারণ হবে এরপর ইসা আলাহিসাল্লাম এবং তার সাথীগণ আলহসমাদ আল নিকট পুনরায় দোয়া করবেন এবং আল্লাহ দালা তখন এক ঝাক পাখি প্রেরণ করবেন যাদের গলা হবে গলার মতো বিশাল লম্বা গলা বিশিষ্ট আল্লাহর এবং আল্লাহ একটি বৃষ্টি বর্ষণ করবেন যাতে সারা পৃথিবী ঝকঝকে পরিষ্কার আয়নার মতো হয়ে যাবে আয়নার মতো উজ্জ্বল পরিষ্কার হয়ে যাবে তিরমিজির একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ইয়াজুজ মাজুজ বর্তমানে একটি প্রাচীর খনন করার কাজে নিয়োজিত আছে তো এবার আমরা কুরআনে ফিরে যাই যেখানে এই প্রাচীর সম্পর্কে বলা হয়েছে কুরআনে আল্লাহ সুমতাওয়াল্লাহ আমাদেরকে জুল কারন আইন বাদশাহ সম্পর্কে বলছেন এবং জুল কারন হাজার বছর পূর্বে তিনি পৃথিবীর হিসেবে এই দুনিয়াকে শাসন করেছেন এবং এটা এতই আগের ঘটনা যে এই ঘটনা ইতিহাসের কোন কিতাবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু কোরআনে আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে তার সম্পর্কে বলেছেন জুল কারন শব্দের অর্থ হচ্ছে দুইটি সিং বিশিষ্ট বা দুইটি সিং ধারী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 তাই তিনি লোহা বা স্টিলের সাথে লেড বা কপার মিশিয়েছিলেন যদিও শব্দ সুনির্দিষ্ট করেননি অর্থ হল প্রাচীর কিন্তু তিনি রাদম নির্মাণ করে দিয়েছেন রাদম শব্দের অর্থ হল এমন অন্তরায় বা প্রাচীর যা পরিপূর্ণভাবে আবদ্ধ করে দেয় সাদ হলো শুধু আনুভূমিক খারা একটা দেয়াল যার বা ছাদ বলতে কিছু থাকে না সেটাকে অতিক্রম করা সম্ভব টপকে যাওয়া সম্ভব কারণ উপর দিক থেকে সেটা উন্মুক্ত অনুরোধ করেছিলেন কিন্তু কারণ আইন পৃথিবীর বুক থেকে ইয়াজুজ মাজুজকে সম্পূর্ণভাবে মোহরাঙ্কিত বা অবরুদ্ধ করে দেন একটি রাজম তৈরি করার মাধ্যমে এবং এটাই হচ্ছে এই যে যে কোনো কাজে নিজে থেকে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 তখন তিনি একে চূর্ণ করে দেবেন এবং আমার পালন কর্তার প্রতিশ্রুতি সত্য তো এখানে দূরকার তিনি এই কৃতিত্বকে নিজের দিকে নিলেন না বরং তিনি বললেন যে এটা আলোচনা পক্ষ থেকে একটা অনুগ্রহ এই প্রাচীর ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন আলোস মহাতালার প্রতিশ্রুতিও সেই সময় আসবে না কিয়ামতের পূর্বে একটি বড় লক্ষণ হিসেবে আলোস মহাতালা এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং ইয়াজুজ মাজুজ দলে দলে আত্মপ্রকাশ করবে এবং নিশ্চয়ই আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য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 এবং তারা সেই সময়ে বাকি খনন কাজ সম্পন্ন করে বের হয়ে আসবে প্রসঙ্গত রাসুল্লাহ সাল্লামের সময় তারা তাদের সেই দেয়ালে খুব ক্ষুদ্র একটা ছিদ্র তারা করতে পেরেছিল কারণ একদিন রাষ্ট্রদুল্লাহ সাল্লাহামের সব সময় যে মুচকি হাসি মুখ থাকতো সেটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল এবং তার চেহারায় সেটা ফুটে উঠল এবং তিনি তখন বললেন হয়ে গেছে তাদের প্রাচীন করতে পেরেছে তো তাই আমরা বলতে পারি ইয়াজুজ মাহুজদের সেই প্রাচীরে একটি ছিদ্র হয়ে তো যাই আমরা আমাদের আগে হাতিসে ফিরে আসি তো যেখানে রাষ্ট্রদুল্লাহ বলেন যে তাদের প্রথম দল একটি নদীর সমস্ত পানি পান করে ফেলবে এবং পরবর্তী দল বলবে এখানে তো মনে কোন এক সময় পানি ছিল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 যা আমরা জমিনের অধিবাসীদেরকে হত্যা করার পর এবারের আকাশের অধিবাসীদেরকে হত্যা করেছি দেখুন তাদের কত অভ্যত্বপূর্ণ আচরণ এবং এই ঘটনার তাদের প্রতি এক পরই আলোসমাত্রীট পতঙ্গ প্রেরণ করবেন এবং তারা এসে তাদের ঘাড়ে আক্রমণ করবে এবং এরপর তারা সবাই মহামারীতে মারা যাবে রাসুল্ল সালাহ সাল্লাম আরো বলেন যে জমিনের যে সমস্ত জীবজন্তু যারা মৃত প্রাণী ভক্ষণ করে সবভুক প্রাণী তারা সবাই তাদের মরদেহ এবং চর্বি ভক্ষণ করে মোটা হয়ে যাবে এবং তারা আলোসমাতাল্লা নিকট সুফ্রিয়া আদায় করবে বর্তমানে পৃথিবীর ঠিক কোথায় ইয়াজুজ মাহুজের অবস্থান সেটা আমরা জানি না তারা বর্তমানে পৃথিবীতে বসবাস করা কোন নির্দিষ্ট অঞ্চলের জনসমষ্টি যাদের সম্পর্কে আমরা জানি তারা কেউ নয় তারা এমন একটা সম্প্রদায় যাদের সম্পর্কে আমরা জানি না কিন্তু কিছু কিছু লোকজন আছে তারা বলে তারা মনে করে যে এই সম্প্রদায়ের মানুষ এরাই ইয়াজুজ মাহুজ ওরাই হচ্ছে ইয়াজুজ মাহুজ এই ধরনের বিভ্রান্তিকর তথ্য তারা বলে এর একটি কারণও রয়েছে যে পূর্ববর্তী কিতাব সমূহে ইয়াজুজ মাহুজের সম্পর্কে তথ্য রয়েছে যার কারণে আহালি কিতাবরাও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 এবং তাদের সে কারো কারণে নিউক্লিয়ার কিছু অস্ত্র মজুত ছিল তো প্যাট ক্লাব তার একটি বড় এবং বললেন যে মুসলিম এই সমস্ত রিপাবলিক হাতে নিউক্লিয়ার অস্ত্র আছে এবং একসময় তারা ইরানের সাথে হাত মেলাবে এবং এরপর তারা সারা দুনিয়া ধ্বংস করে ফেলবে তো সুতরাং তিনি প্রমাণ করলেন এটাই হচ্ছে প্রমাণ যে মুসলিমাজুজ তো এটা একান্তই পাগলামি আর হাস্যকর একটা ভূমিকা যে মুসলিমদেরকেই তারা শেষ মেশ ইয়াজুজ মাজুজ হয়ে গেল তো এরকম আরো কিছু মুসলিমও আছে যারা মনে করে যে এই সমস্ত মানুষ ওই সমস্ত মানুষ এরাই হচ্ছে না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এবং ইয়ামতের বড় আলামত মধ্যে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আলামত হচ্ছে বড় আকারের ভূমিকম্প এবং ভূমিধস। যেটা হলো আল খুস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 যে মানুষ বর্তমানে চিন্তা করছে এই ঘটনাগুলো মূলত আলাহ সুমার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ সুমাতা মানব জাতিকে পরীক্ষা করছিল এবং আলাহ সুমতালা আপনারা দেখবেন যে সুমান আপনারা দেখতে পাবেন যে উনিশশো সালে আমেরিকার নর্থারেজ এলাকায় যে ভূমিকম্পটি হয়েছিল সেটা বেশ বড় একটি ভূমিকম্প ছিল এবং সেটা নর্থ্যারেজের উপত্যকায় হয়েছিল এবং সেখানে বেশ কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল যারা পর্ন বা অশ্লীল ছবি তৈরি করত পনগ্রাফি স্টুডিও ছিল এবং আলোসুমনতলা সেখানেই একটি বড় ভূমিকম্প পাঠালেন উনিশশো সালে এবং ভূমিকম্পের কেন্দ্রটিও ছিল সেই নর্থ এলাকায় উপত্যকায় এবং উনিশশো সালে আমেরিকার স্যান ফ্রান্সিস্কোতে যে ভূমিকম্পটি হয়েছিল তার কারণ হিসেবে আমরা জানি যে সেখানকার মানুষদের মধ্যে দুর্নীতি এবং অন্যায় ন্যায় ভ্রষ্টার পথভ্রষ্টতা এই ঘটনাগুলোর কারণে সেখানে ভূমিকম্প হল সুতরাং এই ঘটনাগুলো এমনিতেই ঘটে বা প্রাকৃতিক কোনো বিপর্যয় নয় এর অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে তো একবার মদিনাতেও এই ধরনের ভূমিকম্প হয়েছিল সাধারণ ভূমিকম্প তো প্রথমবার ভূমিকম্প হলো মাটি কেপে উঠল এরপর আবার হলো এবং কিছুক্ষণের মধ্যে তৃতীয়বার মাটি কেঁপে উঠল তো তখন ওমর বিন খত্তাব রাজি লোতলান হোক তিনি খলিফা মিম্বারের ওপর খুদবাদিতে উঠে দাঁড়ালেন এবং বললেন হে মদিনাবাসী হয় তোমরা গুন করা বন্ধ করো নয়তো আমি মদিনা ত্যাগ করলাম আধুনিক মানুষেরা তারা বলতো যে প্রথমটি হল ভূমিকম্প এবং দ্বিতীয় ও তৃতীয়টি হলো আফটার একবার উহুত পাহাড় কম্পিত হয়েছিল এবং সেখানে তখন যে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 আবুবক রায় সিদ্দিক এবং ওমর ওসমান রাজিউল তালুমা তারা হচ্ছেন শহীদ তো এই তিনটি ভূমিকম্পই হচ্ছে আল খোসফ সপ্তম আলামত সপ্তম আলামত হচ্ছে ধোয়া বা আদু খান কুরানে একটি সুরাও রয়েছে যার নাম হচ্ছে আদু খান আমরা এই ধোঁয়া সম্পর্কে বেশি কিছু জানি না তো শুধু জানি যে এই ধোঁয়া হচ্ছে এমন একটা ধোয়া যা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে এবং এটা অবিশ্বাসী বা কাফিরদের জন্য একটা শাস্তি স্বরূপ আল্লাহ প্রেরণ করবেন তো অষ্টম বড় আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় ঘটবে রাসুদুল্লাহ সাল্লাম বলেন যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার এবং যখন এই ঘটনা ঘটবে সকলেই বিশ্বাস করবে বলেছেন তখন ইমান আনলে সেটা আর কোনো কল্যাণ বই আনবে না বা সেই ইমান কোন কাজে আসবে না যেমন এই বিষয়ে আল্লাহ কোরআনে বলছেন যে সুরা গাফির বা নম্বর সুরার সর্বশ্রেষ্ঠ দুইটা আয়াতে আল্লাহ এই বিষয়ে কথা বলছেন সেখানে বলছেন যে অতপর তাদের এই মান তাদের কোন উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল আল্লাহর এই নিয়ম পূর্ব থেকেই তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় আয়াতির বিশ্বাস না করে যখন আল্লাহর আজাব যদি বলে আমি সেই সময় সেটা আর গ্রহণযোগ্য হবে না তো কেউ যদি নিজেকে বিশ্বাসী দাবি করে অথচ সে কোন ভালো কাজ করে না কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাওয়ার পর তখন থেকে ভালো কাজ করা শুরু করলো আসলে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যাবে এই কারণেই আপনার ছিল কিন্তু আপনি যদি আগে কোনো ভালো কাজ না করেন যখন দেখলেন যে আল্লাহর শাস্তি চলে আসলো বা পশ্চিম দিক থেকে সূর্য উঠল তখন নতুন করে ভালো কাজ শুরু হলো সেই বিষয়ে যেন আপনি কোনো পুরস্কার পাবেন না তো এটা কেন ঘটবে এই বিষয়ে ইমাম আল কুর্তুবাহ তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন মানব সম্প্রদায় নিশ্চয় মানে নিশ্চিতভাবে নিশ্চিত বা চিহ্ন যার কারণে সমতুল্য যদি কেউ মৃত্যু ফেরত থেকে দেখতে পায় তখন যদি সে তবা করে সে তো আর কবুল হবে না কারণ ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে যাবে তো একইভাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন সব মানুষই বুঝতে পারবে যে এটা হচ্ছে দুনিয়ার ইতিহাসের শেষ সমাপ্তি এবং তখন তরজাগুলো বন্ধ করে দেওয়া হবে এরপরে আর কোন ত্রহণযোগ্য হবে না অদ্ভুত এক প্রকার জন্তুর আবির্ভাব ঘটবে এবং এই বিষয়ে আল্লাহ কুরআ বলছেন তু কাল্লিমুহুম আন্না লা সাকানু বিআয়াতিনা লা ইউকিনুন যখন কিয়ামতের প্রতিশ্রুতি সমাগত হবে চলে আসবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে মাটি থেকে একটি জীব নির্গত করব সেই মানুষের সাথে কথা বলবে এবং আল্লাহ বলেন যে এই কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না আল্লাহ বলেন যে তুকাল্লিমুহুম মানে কথা বলবে সেই জন্তুটা মানুষের সাথে কথা বলবে এর অর্থ বলা যায় যে তাদের সাথে কথা বলা বা চিহ্নিত করা দুইটা অর্থ আছে আপনি কোন কিছুর উপর দাগ দিয়ে দিবেন তখন সেটাকে বলা হয় কালামা যখন আপনি কোনো দাগ কারোর উপর দিবেন সেটা হচ্ছে কালামা তো উভয় অর্থই মুহাসিরগন বলছেন যেটা সঠিক অর্থ মানে কথা বলা বা দাগ দেওয়া দুইটা অর্থ সঠিক আব্বাস রাজু তিনি বলেন উভয় অর্থে সঠিক তো মূলত যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এবং মানুষের সাথে কথা বলবে আল্লা বলেন আয়াতের যে শেষের অংশ সে বলবে যেহুমাস মানুষের সাথে কথা বলবে এবং এই অংশটা বলবে আল্লাহ বলছেন যে মানুষ আমার নিদর্শন বিশ্বাস করত না এই কথাটা সে প্রত্যেক মানুষের কাছে যাবে এবং বলবে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 এবং মুসা আল্লাহিস্লামের লাঠি দিয়ে সে মুমিনদের চেহারাকে উজ্জ্বল করে দেবে এমনকি মানে লোকেরা যখন খানার টেবিলে বা দস্তরখানে বসবে তখন মানে এই ডাকটা এত স্পষ্ট হবে যে একজন আরেকজনকে ওইটা দেখে সম্বোধন করবে যে বলবে হে মুমিন হে কাফির এতটা স্পষ্ট ভাবে সে একজন আরেকজনকে আলাদা করে দেবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জন্দুটি আসবে সুলাইমনামের আংটি এবং মুসা আলাহিসাল্লামের লাঠি নিয়ে এটি বিশ্বাসীদেরকে চিহ্নিত করবে মুসা আলাহিসাল্লামের লাঠি দ্বারা এবং কাফিরদেরকে চিহ্নিত করবে সুলাইমন আল্লাহ সাল্লামের আংটি দ্বারা একসাথে এবং বলবে সকলের মুখমন্ডলে স্পষ্ট দাগ থাকবে লিখিত থাকবে মানুষ একজন আয়োজনকে ডাকবে যে ইয়া কাফির হে অবিশ্বাসী ইয়া মুমিন বা হে বিশ্বাসী এবং এই হাদিসটিকে মানে শেখ আহমেদ সাকির তিনি হাদিসটিকে বলছেন যেটা সহি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 এই আগুনটি পৃথিবীর সকল মানুষকে পবিত্র ভূমির দিকে তারিয়ে নিয়ে যাবে এটি তাদেরকে একসাথে একটি স্থানে এনে জড় করবে এবং অনবরত তাদের পিছনে ধাওয়া করতে থাকবে এবং মানুষ থেকে দৌড়ে পালাতে থাকবে এবং যে ব্যক্তি পিছিয়ে থাকবে সেই আগুন তাকে গ্রাস করে ফেলবে পুড়িয়ে ফেলবে তো এটি তাদেরকে দিনের বেলা ধাওয়া করবে এবং রাতের বেলা মানুষ যখন বিশ্রাম নিবে আগুনটিও ধাওয়া করা থেকে বিরত থাকবে তো এটা কোনো মানুষকে একা ছাড়বে না এবং আসবে ইএমএন থেকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই জায়গাটির দিকে নির্দেশ করে বললেন যে সেটা হবে ইয়েমেন দক্ষিণ দিকে একটা অঞ্চল মানে সমুদ্র তীরবর্তী আদর নামক একটা স্থান সেখান থেকে এই আগুনটি উৎপত্তি হবে এবং সেখানে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থিত আদর নামক স্থানে এবং শহরটি সমুদ্র তীরবর্তী তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে এই আগুনটি এই অঞ্চলের আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে আবির্ভাব ঘটবে এবং সকল মানুষকে আল মাহারের দিকে নিয়ে যাবে আল মাহার হচ্ছে আসাম দেশ বা সেখানকার একটা অঞ্চল রাসুদুল্লাহাম এই সাম দেশের দিকে ইঙ্গিত করে বলেন বলেন হিজরত ইসলামের কারণে সর্বশ্রেষ্ঠ হিজরত হবে সেই সকল বাংলাদেশের হিজরত যাদের হিজরত হবে ইব্রাহিম আলাহিসামের হিজরতের স্থানে এখন ইব্রাহিম আলাহাল্লাম কোথায় হিজরত করেছিল জেরুজালেম বা পবিত্র ভূমি সেখানে ইব্রাহিম আলাহাম হিজরত করেছিল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 আহ ইব্রাহিম আলাহামের হিজরতের স্থান ছিল জেরুজালেম বা পবিত্র ভূমি তো প্রথম হিজরত ছিল মক্কা থেকে মদিনা এবং এরপর আরো অনেকগুলো হিজরত হবে মানে আমাদের উন্মতার কথা বলা হচ্ছে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের হিজরত হবে জেরুজ আলমের দিকে ওই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের হিজরত হবে ইব্রাহিম আলাহিসামের হিজরতের স্থানে এবং অন্যান্য যারা ওই সময়ে থাকবে বাকি থাকবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব গোষ্ঠী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 সেখানে এইটাকে স্থাপন করা হবে এখন আসামে যে সমাবেশের কথা বলা হচ্ছে যে কি আমাদের পূর্বে আগুন ধাওয়া করে সেখানে তাদেরকে জড়ো করবে এটা কি বিচার দিবসের সমাবেশ নাকি যেমন গাজ্জালী এবং অন্যান্য যে এই সমাবেশটা হচ্ছে বিচার দিবসের সমাবেশ কিন্তু বেশিরভাগ আলেমের মত বা সঠিক মত হচ্ছে যে হাসর হবে আসলে দুইটি একটা সমাবেশ হবে দুনিয়াতে যে সমস্ত মানুষকে জড়ো করা হবে সিরিয়াতে আর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 সলিল্লা সঈদ ম ম মোদ ও তসলিমন গসীরা